বাংলা মানবতা সমাধান আসসালামলক রহমতুলারকাত আউলিম রন কসিলাম সিনতান মূজি বতান কলা রজুল নিয়া রসুলাল্লাহ মাহিয়াল মুজিবাত কলা মুশরিক বিল্লা গে সৈয়ান দা খাল না ও মাম্মা তালা ইয়ুশ রিক বিল্লা গে সৈয়ান দা খাল জান্না সম্মানিত দর্শক ও আলোচনা করছি আমলে সলেহ সম্পর্কে আমরা বলছিলাম যে আমূলে সলেহ কবুল হবে দুইটি শর্তে এক নম্বর হলো সেটা করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যা পূর্বে আমরা আলোচনা করেছি একটু লক্ষণীয় বিষয় হল যে আমুলটি যদি আল্লাহর উদ্দেশ্যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে না হয় আল ইখলাসুফিল্ল ইবাদা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যদি না হয় তাহলে সেই কাজটি কিন্তু শিরিকে পরিণত হবে একটি ভালো কাজ করছি আরেকজনকে শরিক করার জন্য করছি শরিক করে করছি আমি সালাদ আদায় করছি উদ্দেশ্য কিন্তু অন্যকে সন্তুষ্ট করা সালাত না পড়লে একটি বিষয় আর পড়ছি যখন মানুষকে দেখানোর উদ্দেশ্যে তাহলে সেই কাজটি শিরিক হবে নিঃসন্দেহে শিরিকে পরিণত হবে এই জন্য আল্লাহ রব্বুল আলম উল্লেখ করেছেন আহাদা। এই আল্লাহ করতে গিয়ে যেন কাউকে শরিক না করি আবার দেখা যায় আমরা বলে থাকি যে আমি তো সরাসরি আল্লাহকে আবেদন করতে পারি না সুতরাং আমি কোন মৃত ব্যক্তির যিনি কবরে শুয়ে আছেন তার ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাই এটা একটি পরিণাম মুসলিম জীবনের জন্য বড় পরিণাম এটা কাফের মুশ্রিকরা বলতো মা না আবুদুম ই করি বুনা কাফেরদেরকে যখন বলা হতো তোমরা এগুলো এবাদত করছো কেন তখন তারা বলতো আমরা তাদের এবাদত করি না উদ্দেশ্য একটাই এরা আমাদেরকে আমাদের এই নেকিগুলোকে আমাদের কাজগুলোকে আল্লাহর কাছে পৌঁছা দেবে তার জন্য তো মাধ্যম ধরেছি আগের কাফের মুশ্রেকদের ধারণা ছিল এটা এখনো যারা মূর্তি পূজা করে থাকে তাদের ধারণা এটাই কিন্তু একজন মুসলিম হিসাবে কিভাবে ধারণা করতে পারে আল্লাহ রব্বুল আলম বলেছেন যখন আমার বান্দারা তোমাকে যখন প্রশ্ন করে ফাইন করিফ তখন আমি নিকটেই থাকি অজীবতা দেয় আমি দোয়াকারীর দোয়াকে কবুল করে থাকি যে আহ্বান করে আমাকে তারা আহ্বান আমি সাড়া দিই আমি তার নিকটেই থাকি তাহলে মূর্খ হোক শিক্ষিত হোক সকল বান্দা ছোট হোক বড় হোক নিচু চিরণীর হোক আর উচ্চ চিরণীর হোক প্রত্যেক ব্যক্তি যখন যে ভাষায় আল্লাহ রব্বুল আলমিনকে ডাকে আল্লাহ তার নিকটেই থাকেন আল্লাহকে ডাকার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না বিশেষ করে কোনো মৃত ব্যক্তির মাধ্যম একেবারেই সরিয়েতে হারাম কারণ যে কবরবাসী আল্লাহ আল্লাহর আলম বলছেন যে কবরবাসীকে তোমরা কিছু শোনাতে পারবে না যে কিছু শুনেই না তাহলে তার উদ্দেশ্যে তার কাছে গিয়ে আমরা মাধ্যম হিসাবে এ করব করবো কেন আর এটাই হবে শির্ক সমানের দর্শক মণ্ডলী সিরিকের ভয়াবহতা আমাদের লক্ষ্য রাখতে হবে সিরিক কত বড় অপরাধ একটি কাজ আমি করতে যাচ্ছি কাজটি অত্যন্ত ভালো কিন্তু শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্ট সেখানে সন্তুষ্টি সেখানে নাই। তখন সেটা শিরিক। আর সিরিক এমন একটি জঘন্য পাপ এমন একটি অন্যায় পৃথিবীতে তার চেয়ে অন্যায় আর কিছু নেই আল্লাহর আলমিন বলছেন নিশ্চয় সুতরাং আমি কখনো সিরিক করতে পারি না শুধু তাই নয় সিরিক তো বড় পাপ রসুল্লাহাম বলছেন আলাহ আকবর ই কাবাই হে সাহাবিরা আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপ যেটা তার সম্পর্কে বলে দেব না রসুল্লাহ সাল্লা বলেন আল ইসরাক আল্লাহর সঙ্গে শিরিক করা হলো সবচেয়ে বড় পাপ তাহলে আল্লাহর ভাষা এবং রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের ভাষা দ্বারা প্রমাণিত হলো শিরিক বড় অপরাধ সিরিক বড় পাপ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যদি তারা তাহলে আনাম অষ্টশী নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন সকলকে সাবধান করে দেওয়া বলছেন যদি তারা শিরিক করে তাহলে সমস্ত আমুল নষ্ট হয়ে যাবে শুধু সকল মানুষকে নয় আল্লাহ রসুল মোহাম্মদ সাল আলহাল্লামকে লক্ষ্য আল্লাহ বলেন বলেন হে মোহাম্মদ সাল্লাম আপনাকে যেটা প্রত্যাদেশ করা হচ্ছে ওহি করা হচ্ছে এই মর্মে ঠিক এটা ইতিপূর্বে আপনার পূর্বে যারা এসেছিল নবী তাদেরকেও একই কথা বলা হয়েছিল লাইন আশ্রক্তা আপনি যদি সেরিক করেন লাই বতন না আমালুক তাহলে আপনার সমস্ত আমল অবশ্যই অবশ্যই নষ্ট হয়ে যাবে বলে একটা কুণান্ন মিনাল খসেরেন আর আপনি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন এই সৎ আমল করতে গিয়ে যদি আমুলটি আমার একটু ব্যতিক্রম হয়ে যায় অন্য উদ্দেশ্য হয়ে যায় তাহলে সেটা শিরিক হবে আর শিরকের পরিণাম অতীব ভয়াবহ অতীব ভয়াবহ আল্লাহর আলমিন বলেন একশো ষোলো নম্বর আয়তাল্লাহ বলেন নিশ্চয় আল্লাহরাবুল আলামিন শিরিকের পাপ ক্ষমা করবেন না ইচ্ছা করলে তিনি অন্য পাপ ক্ষমা করতে পারেন আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সিরিক করবে ওই ব্যক্তি দূরতম পথভ্রষ্ট হবে স্পষ্ট পথভ্রষ্ট হবে আল্লাহর সঙ্গে সিরিক করে কেউ সঠিক পথে থাকতে পারে না ওই ব্যক্তি বিভ্রান্ত হয় ও রসুল্লা সাল্লাহ আল সাল্লামের দেখানো পথে থাকতে পারবে না তাহলে সৎ আমুল করতে গিয়ে যেন আমরা কখনো বিভ্রান্ত হয়ে मध्य संगीकर पाप नहीं আতাই তুকা বেকুরা বিহা মা রসুল্লাহ বলছেন আল্লাহ রব আল বলছেন যে তাহলে আমি হে বান্দা আমি তোমার কাছে উপস্থিত হব ক্ষমা নিয়ে তাহলে বুঝা যাচ্ছে যে অন্য পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না এটাই চূড়ান্ত কথা যেমন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে সিরকের পাপ ছাড়া অন্য পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন সিরিক ক্ষমা করবেন না ঠিক হাদিসে কুচ্ছির মধ্যে রসল্লাহ সাল আলী ওয়াসাল্লাম জানা দিচ্ছেন আদম সন্তানের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না শুধু তাই নয় সিরিক করলে ওই ব্যক্তিকে জাহান নামে যেতে হবে আল্লাহ রব্বুল্লা আলম বলেন সুরা মায়দা জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই দর্শক মন্ডলী আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছে বিরতির পরে আলোচনায় আবারও ফিরে আসছি ইনশাল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকেন আসসালাম আলাইকুম আহমতুল অধিকার মানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন ঘুম থেকে উঠে शेख परस्पर उभये भलोबाजम दृष्टे नींदन जुलुम एचार দেখুন মানুষের অধিকার প্রতি শনিবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে ভারতে বিস টিভি বাংলায় দ্য ট্রলজি দাই অফ ইসলাম আই চ্যালেঞ্জ এনি হিউম্যান বি point out a single fundamental of Islam. The illustrious son of the world famous orator of Islam, Dr. Zakir Nahid. Ekka braham dutya naaste. Bhagwan eki hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim. If he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind.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 আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আমরা আমল কবুলের শর্ত উল্লেখ করছিলাম যে ব্যক্তি আমুলের সলেহ করবে তার উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহ তাকেই সন্তুষ্ট করা এই সন্তুষ্টির সাথে যেন কেউ ভাগ না বসায়। এখানে যেন কাউকে শরিক না করি আর শরিক যখনি করব একটা আমুলের সলে সুন্দর আমুল করতে গেলে দেখা যাবে তার সঙ্গে আমি শরিক করলে এটা শিরিকের পাপে পরিণত হলো এই আমুলটির কোনো সোয়াব তো পাবই না বরং বিগত জীবনে যত আমুল করেছিলাম সমস্ত আমুলই নষ্ট হয়ে যাবে আর সিরিক তো অতিব জঘন্য অপরাধ জঘন্য পাপ রসল্লাহ সাল আলী আসসাল্লাম বলছেন চিন্তা দুইটি জিনিস আবশ্যক ঘটবেই এতে কোন সন্দেহের অবকাশ নেই একজন ব্যক্তি প্রশ্ন করলেন জনকেন ইয়া রসুলাল্লাম প্রশ্নের উত্তর তে বললেন মা মা ইউশিক বিল্লাহ নারা যে ব্যক্তি শেরিক করে মৃত্যুবরণ করবে সে জাহান নামে প্রবেশ করবে অমাম্মালা ইউসিক বি যে ব্যক্তি শিরিক না করে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি প্রবেশ করবে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করবে সে যাহার নামে যাবেই যদিও বা তার অসংখ্য নেকি রয়েছে ওই নেকিতে কুলাবে না নেকি তার কোনো উপকার দেবে না অনুরূপভাবে যে ব্যক্তি সিরিক না করে মারা যাবে ওই ব্যক্তির যতই পাপ থাক না কেন আল্লাহ তাকে জান্নাতে দিবেনি এতে কোনো সন্দেহ অবকাশ নেই কারণ সিরিক এমন একটি অপরাধ যা সমস্ত আমুলকে নষ্ট করে দেয় কোনো আমুল সে রাখে না আর অন্য পাপ ক্ষমা করবেন বলেই যে ব্যক্তি শিরিক না করে মারা যাবেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন স্পষ্টভাবে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মানব জাতিকে বোঝাতে চাইলেন আল্লাহ বলছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করল আল্লাহ সঙ্গে কাউকে করে দেখালেন নারা সে ব্যক্তি জাহান্ন প্রবেশ করবে এখানে কোনো লাভ হবে না যদি আমার কাজটা শতামুলটা আল্লাহর উদ্দেশ্যে না হয়ে যদি অন্য কারো উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে সেই আমুলটা গ্রহণযোগ্য হবে না এর পরিণাম অত্যন্ত ভয়াবহ অত্যন্ত ভয়াবহ আমরা যে কোনো আমুল করব তার লক্ষ্য থাকতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অন্য কোনো যেন লক্ষ্য না থাকে যদি কারো এই ধরনের লক্ষ্য থেকে থাকে সির্কের সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে এখনি স্ব জ্ঞানে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমি তৌবা করছি को दिन श्रिक करब ना तुम इबादतर साबा अल्लाह तुम्हें क्षमा करो अल्लाह गफ्फर तीन चूड़ान क्षमकरी आल्लाह गफुर आल्लाह क्षम करारी क्षमा करबें आल्ला रहमान आल्ला रहीम हमें जख बुझे परल्लम जो काजगुलरिके परिणत होल्ला क्षमा चाहब आल्लाह रब्बुल आलमीन क्षमासील तबा करब আল্লাহ তৌবা কবুলকারী নিঃসন্দেহে বান্দার কথা আল্লাহ শুনেন। সুতরাং যদি কোনো আমুল করতে গিয়ে সেই আমলটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে না হয়ে অন্য কারো উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব আল্লাহ তুমি আমি ক্ষমা করো তুমি ক্ষমা এবং তুমি মাফকারি তুমি ছাড়া আর কেউ নেই ক্ষমা করে মাফকারে কোনে তোমাকে মাফ করো আল্লাহ অবশ্যই আমার কথা শুনবেন দ্বিতীয় আর একটি সাইড রয়ে গেছে আমুল সে করতে গিয়ে আমি একমাত্র আল্লাহ উদ্দেশ্যেই করব এখানে কাউকে শরিক করব না ভালো কিন্তু ওই আমুলটি করতে গিয়ে আমি যেন একমাত্র মোহাম্মদ সাল আলী ওয়া সাল্লামের দেওয়া পদ্ধতিতে করি এটা একটা দ্বিতীয় শর্ত আমুল কবিলের দুইটি শর্তের মধ্যে দ্বিতীয় শর্ত হল যে রসুল্লা সালিহাল্লাম আমুলটি যেভাবে করেছেন ঠিক ওইভাবেই করা এই দুইটি শর্তের কোনো একটি বাদ চলে গেলে ওই আমুলটা আমুল বলে গণ্য হবে না হবে না সেটা যদি আমার লক্ষ্য থাকে আল্লাহকে সন্তুষ্ট করা কিন্তু পদ্ধতি ঠিক নয় রসুল্লাহ সাল্লা সাল্লামের পদ্ধতিতে আমল করছে না এটাও বাতিল হবে আরেকটি হলো পদ্ধতি খুব সুন্দর যেভাবে আল্লাহ রসুল সাল্লা আল সাল্লাম করেছেন সেভাবেই করব কিন্তু উদ্দেশ্য আলাদা তাহলেও আমূল কবুল হবে না আমল যতই সৎ হোক না কেন যেমন সালাত আদাই মানব জীবনের সবচেয়ে বড়ো ইবাদত হলো সালাত আদায় করা এ সালাদির উদ্দেশ্য আমার আল্লাহকে সন্তুষ্ট করা আমি যখনই মাগরে জহর আসর ফজর এসা যে কোনো সালাতদায়ী করছি উদ্দেশ্য কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা কিন্তু সালাতের ক্ষেত্রে যে পদ্ধতি সেই পদ্ধতিটা রাসুল্লাহ আলহি আসাল্লামের পদ্ধতি নয় ওটা বাতিল এই সালাদটা হবে না কারণ রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন সল্লু কামা রয়ত মুি উসল্লি তোমরা সেইভাবেই সালাত দায়ী করো যেভাবে আমাকে সালাত করতে দেখছো। হজ্জের ক্ষেত্রে আপনি নিজের ইচ্ছা অনুযায়ী হজ্জের হুকুম আহকাম পালন করতে পারবেন না রসুল্লাহ সাল্লাই বলছেন তোমরা হজ্জের পদ্ধতি গ্রহণ করো আমার কাছ থেকে তাহলে বুঝতে পারলাম অন্য কারো পদ্ধতিতে আমি কোনো ইবাদত করব না কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন নিহিত রয়েছে মোহাম্মদ রসুল সাল আলহাসাল্লামের মধ্যে ওই ব্যক্তির জন্য লিমন কান্লাহা যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে যে ব্যক্তি আল্লাহর সন্তোষটি চাই এবং যে ব্যক্তি পরকাল চাই ওই ব্যক্তির জন্য একমাত্র আদর্শ সাল্লাম এবং যে ব্যক্তি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চায় ওই ব্যক্তির জন্য মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামের মডেল সুতরাং অন্য কারো তরিকায় দেওয়া অন্য কারো देव विधान अनुजाई एबदत कर लेदत हिसाब से गण्य होना लक्ष्य थे आल्लम पद्धति अनुसारे देखे आल्ला पद्धति अनुजाई ना दे हो रसुल दे देखा तो पथे जदिना अवस्था टाइम्लाह रबुल आलमी स्पष्ट भाव আমার পক্ষ থেকে আসা বিধানকে অস্বীকার করেছে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে ফালানুকি মোলাহুম কিয়ামাতামতের মাঠে তাদের জন্য কোনো মিজান বা মানদণ্ড না আল্লাহর পক্ষ থেকে এবং রসল সাল্লা পদ্ধতি দান করেছেন যে আদর্শ দান করেছেন সে আদর্শ না মেনে অন্য আদর্শ মেনে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে তাচ্ছিন্ন করেছে ভৎসনা করেছে আল্লাহ রসলকে ঠাট্টায় প্রতিপন্ন করেছে যার কারণে তাদের প্রতিদান হবে যা হবে জাহান্নাম বিরাট হুঁশিয়ারি আল্লাহর পক্ষ থেকে এসেছে কোনো ব্যক্তি রসুল্লাহ আলিহাস্লামের পদ্ধতির বাহিরে কোন কাজ করতে পারে না এটা অনুমোদন নেই স্পষ্ট ঘোষণা আল্লাহ রসলের পক্ষ থেকে রসুল্লাহ সাল্লাম বলছেন মানা আমিলা আমালান লাইসা আমরুনা এটা হচ্ছে অন্যতম বিধান রসুল সালামের পক্ষ থেকে এই মূলনীতি মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে মনে রাখতে হবে এই মর্বে যে কোনো আমল করলে কেউ যদি কোনো আমল করে আমরুনা সেই কাজটি করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই রদ ওইটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় ওটা অগ্রহণযোগ্য ওটা সাথে সাথে ছেড়ে দিতে হবে যদি আমি এই বিধান পেয়ে যাই তাহলে অন্যদিকে খুঁজতে যাব কেন আল্লাহর আলম বলেন সুরা মোহাম্মদ ইত করো এবং রসুল মোহাম্মদ সাল্লাম অনুসরণ করো আমালাকুম তোমরা তোমাদের আমুল সমূহ নষ্ট করো না যাচ্ছে আমাদেরকে আমুল করতে হবে রসুল্লাহ সাল্লামের পদ্ধতি মোতাবেক আল্লাহর নির্দেশ মোতাবেক যে কোনো আমুল করে যাব। সেখানে রাসুলের নির্দেশ থাকবে না পদ্ধতি থাকবে না তাহলে কি সেটা গ্রহণযোগ্য আল্লাহ রব্বুল আলম বললেন লা তেলু আমালকম তোমাদের আমুল সময়কে নষ্ট করো বোঝা যাচ্ছে আমুল করার পরেই নষ্ট হয় আমরা কোনো কাজ করছি কোনো আমুল করছি এই আমুলটাই নষ্ট হয়ে যাচ্ছে কেন এটা বললেন কোনো কাজ বাস্তবায়নের আগে সেটা আমুল বলে গ্রহণযোগ্য নয় সেটা আমুল বলে স্বীকৃত নয় তাহলে আমূল করার পরে কোনো আমল নষ্ট হয়ে যাবে এটা আল্লাহর সতর্কবাণী করছেন হুঁশিয়ারি দিচ্ছেন মুসলিম জাতির প্রতি এই মর্মে অল্লাহ তুপ্তিলু তোমরা তোমাদের আমুল সমূহ নষ্ট করো আমল নষ্ট করে দিবেন যদি আমুলটা রসুল্লাহ সাল্লামের পদ্ধতি মোতাবেক না হয় সুরা আল ফুরকান তারা যা আমুল করেছে সে আমুলগুলো দেখার জন্য আমি কেমতের দিন অগ্রগামী হব এটা আল্লাহ নিজেই বলছেন ফাজা আল্লাহরা অতঃপর আমুলগুলোকে একেবারে ধোলাই ধূসরিতে করে দেব নষ্ট করে দেব সমস্ত আমুল বিফলে চলে যাবে এই সমস্ত ঘোষণার মাধ্যমে স্পষ্ট হলাম যে আমরা যে আমলটি করব এই আমুলটি অবশ্যই রসুল্লাহ সাল আলহ্লামের পদ্ধতি অনুযায়ী করব তবে আল্লাহর কাছে সে আমুল গ্রহণযোগ্য হবে সম্মানিত মুসলিম ভাই বোন দর্শক শ্রোতাকে বৃণিত স্বরে আহ্বান জানাবো যে আমূলের সলে করতে গিয়ে আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করব। এবং যে কোনো আমল করতে গিয়ে লক্ষ্য করব তার প্রতি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহিমের নির্দেশ আসে কিনা তিনি কিভাবে করেছেন সেইভাবেই হুব হু যথাযথভাবে তাকে অনুসরণ করে আমরা আদায় করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আকুল কলহাদা আস্তাফরুল্লাহ আলীকুম মুসলিমিনোহানা শাহাদ আল্লাহ সসালামালিকুম ওরকত والزكاة لهم اجرهم لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم السلام عليكم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 उिंग GB49, BIC शून्य शून्य आठ तीन सुफ्टीआईसी